بسم الله الرحمن الرحيم اللهم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده النجين أما بعد فأعوذ بالله للشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنكم به فقد صدق الله العظیم قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين اعوذ عليها بالنواجذ واياكم ومحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله امنا उद्देश्य अल्लाह केल्ला तो ना कि असंतुष्ट हन या जा कहे राजी और क्या का, नाराज এটা জানা যাবে আপনার বক্তব্য দিয়া না কার মাধ্যমে রসুল সাল্লিয়ামের মাধ্যমে এবং রসুল সাল্লিয়াম ছিলেন আল্লাহাল সর্বাধিক প্রিয় ব্যক্তি তিনি শুধু কোরআনের কোরআনের আর অসন্তুষ্টির কাজগুলি থেকে বিরত থাকছেন আর রসুল সাল্লিয়াল্লাম থেকে এই সবকটা পরিপূর্ণভাবে গ্রহণ করছে সাহাবাইকরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন এই জন্য আহলুসের একেবারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যে সাহাবাই কাম জামাতগত ভাবেয়ারে হক সত্যের মাপকাঠি আসলে সাহাবাইকরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন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 অন্য অন্যরা যদি সেভাবে ইমান আনে তাহলে তারা হেদায়াত পেয়ে গেল তাহলে সাহাবাই ইমানের মত বিষয়ের মধ্যে যদি মাপকাটি হতে পারেন তাহলে আমলের বিষয়গুলির ক্ষেত্রে মাপকাটি হতে পারবেন না হ্যাঁ অবশ্যই মাপকাঠি এমনি ভাবে পুরানি কারিমের আরো আয়াত রসালের অসংখ্য হাদিস এই বিষয়টাকে কি করে প্রতিষ্ঠিত করে যে সাহাবাহিক মাপকাঠি হওয়ার অর্থ কি সাহাবাহিক মাপকাঠি হওয়ার একটা অর্থ এটাও যে জমাতগত অন্য আর কোনো জমাত কিনা মাপকাঠি না এটা এই জন্য বলতে হয়েছে যে এখন আমরা যদি কেহ অস্বীকার না করিয়াই এ কথা বলে যে বৎসরের আরো যে কয়টা রাত্র আছে সেই রাত্র সবে কদরের মতো কি আছে ফজিলত আছে হজ সবে কদরের হজিলত অস্বীকার করে নেই কিন্তু অন্য অন্য রাত জন্য সবে কদরের মতো হজিলত কি করে স্বীকার করে তাইলে কি হজ সবে অতিরিক্ত অস্বীকার করা ছাড়া সরাসরি সবে কদরের হুজিলত অস্বীকার করা হলো কিনা তখন আর সবে কদর কে গুরুত্ব দিবে কারণ অন্য রাত্রের মর্যাদা তো কি এমনই এখন যদি বলা হয় পাক সেই রাত্রে বলা হয় যুক্তিযুক্ত হবে কতটা বুঝতেছেন আর এই কথাটা বলা হলে যুক্তিযুক্ত হবে নাকি হ্যাঁ তাহলে সবে কদরের এই ফজিলত এর কি অন্যান্য রাত্রগুলির এই ফজিলত আছে সাহাবাহিকেরা মেয়ারে হক হওয়ার অর্থ হইল যে সাহাবাহিক মেয়ারে হক অন্য কে হক তাদের সাথে এইভাবে জমাগত ভাবে কি না মেয়ারে হক না একটা মানে বাহ্যিক মেশাল বোঝার জন্য সহজ যেটা একটা রশির বিশাল বড় বান্ডিল এই বান্ডিলটা বান্ডিলটার রশিটাকে আপনি এক লাখ টুকরা করবেন কয়লা একই মাপের হইতে হবে সবগুলি আপনার করতে হবে কি করবেন মাপ হিসাবে আপনি গ্রহণ করবেন কোনটারে প্রথমটা না। যদি এমন কিয়াস করা হয় যে দ্বিতীয়টা তো প্রথম তারই সমান তাহলে তৃতীয়টা দ্বিতীয়টা দিয়ে মাপ দিই সর্বশেষটারে যদি আর আগেরটা দিয়ে মাইপা মাইপা এক লক্ষ টুকরা বানান তাহলে লক্ষতম টুকরাটা কি হওয়ার সম্ভাবনা আছে যদি কারোর মধ্যে প্রবণতা থাকে একটু লক্ষ্যতম টুকরা কত বড় হয়ে যাবে প্রথমটা সমান থাকবে না বিশাল বড় হয়ে যাবে আর যদি কারোর প্রবণতা তাহলে লক্ষতম টুকরা কোথায় যাবে প্রথমটা শেষটার মধ্যে কোনো মিল থাকবে কিন্তু দেখতে বোঝা যাবে যে এটা যে প্রথমটার সাথে মিল নাই সাথে কি আছে মিল আছে যুক্তি হতে প্রথম সাথে কি আছে কিন্তু বাস্তবে কি বলবে মিল নেই সাহবাহিকেরামের সাথে দিনই ক্ষেত্রে সাহবাহিকেরাম আমাদের মেয়ে আর হক এটা কোন ভাবে বারবারে নিজেদের আমলকে সাথে মাতা হবে না সাহাবিরের সাথে যারা অনুসরণ হচ্ছে তাদের যারা অনুসরণে যারা অনুসরণ করছে সর্বশ্রেষ্ঠা সঠিক হবনের বেশি উপযোগী সর্বশ্রেষ্ঠক্রাটা প্রথমটা সমান হওয়ার উপযোগী কুম্তরিকাটা যে প্রথমটা দিয়ে সবগুলির মাপা না প্রতি শ্রেষ্ঠা দিয়ে মাপা দুইটাইতে তরিকা দুটার মধ্যে কিন্তু নিজেদের আমলকে আমরা মিলাবো কার সাথে সাহাবাহিকেরামের সাথে কথাটা বুঝে আসছে পরিষ্কার হয়েছে এটা হইলো কি মে ইয়ারে হক হওয়ার অর্থ মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারছে কারা বলেন ততটুকু আমরা কি হব। আল্লাহ তালা সন্তুষ্টির নিকটবর্তী হব তাই না বিষয়টা এটা তো আর সাহাবাই কারামের জমাতের সাথে আমাদের জমাতটা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 হাদে অংশগ্রহণ করেন নাই মানে হইলে তো তার কথা কি পুরুষ তাহাদি পাওয়া যাবে না যিনি কি করে নাই জেহাদে শরিক হয় নাই এটা তো নিশ্চিত যতটুকু তারিখ আপনারা পড়ছেন ততটুকু তারিখের আলোকে এই বিষয়টা নিশ্চিত না হ্যাঁ সাহাবি বলতে পারবেন যিনি যেহাদের শরিক হয়নি একটা দলিল দিয়ে কি করছেন প্রমাণিত করছেন সেই দলিলটা হলো এ আয়াতিল আল্লাহাল দুইটা ভাগ করছেন কয়টা এবং ভাগের জন্য একটা কমন গুম আমি কি করছেন উল্লেখ করছেন যে দুটটা কি করা যায় কি কোথায় আল্লাহ বলতে সবাই তো আল্লাহ রাস্তা রাস্তা ডাকার আল্লাহ না জমিনটা আল্লাহ না এইটাও দেখি আল্লাহ রাস্তা রাস্তা করছে আল্লাহ রাস্তায় ব্যাপক আল্লাহ রাস্তা না খাস আল্লাহ রাস্তা সেটা কোনটা এরপরে কিতাল তিতাল বইয়া দিছে যে যারা আল্লাহ রাস্তা খরচ করছে আর তিতাল করছে তিতাল কে রে বলা হয়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 এমন কে নাই যে আগেও মাল খরচ করে নাই পর জাহাজ করে নাই পর মাল খরচ করে নাই জাহাজ করে নাই এমন কি নাই তাই সব সাহবাহিক জান্নাতি সব সাহবাহিক জান্নাতি সব সাহাবাই করাম জান্নাতি উনি কোন গুণের উপর এই ভিত্তিকের আপরে ঘোষণা দিলেন কোন গুণের দ্বারা দল সাহাবাই জি ছিলেন আল্লাহর পথে সম্পদ দেয়কারী ছিলেন এবং কি ছিলেন তেতালকারী ছিলেন যোদ্ধা ছিলেন কি ছিলেন যুদ্ধা ছিলেন আগেই বলে আসতেন সাহাবাইকার মর্যাদা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 মুজাহিদ ছিলেন কতজন ছিলেন কত জন মুহাদেশ ছিলেন একশো ভাগের একশো বাঘ কতজন ছিলেন একশো ভাগের একশো বাঘ কতজন ফফতি ছিলেন একশো জনের জন সাথে আরো কিছু ছিলেন এই সমস্ত নিয়োজিত ব্যক্তিদের সংখ্যা এর মধ্যে একটা ভারসাম্যতা আছে না নাই বর্তমানে আমাদের জমাতে মধ্যে কি সেই শখ অনুযায়ী সেই ভারসাম্যতা অনুযায়ী এবং অন্যান্য এক হাজার মুজাহিদ হইয়া থাকেন তার মোকাবিলায় মুফতি আছেন একজন এক হাজার মুজাহিদ হইয়া থাকলে তার মোকাবেলায় মহাব্দ আছেন কয়জন একজন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 বর্তমানে আমাদের জমাতে বর্তমানে আমাদের জমাতটা সাহাবাহিক জমাতের সাথে মিলতে হইলে এই আমাদের জমাতের মধ্যে কোন ধরনের লোক প্রয়োজন বোঝা প্রয়োজন না হ্যাঁ আমাদের মধ্যে কমতি কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে তাইলে আরো সদস্য বাড়ানো দরকার কোন ক্ষেত্রে দিনের কি দিনের তাকা যাকি সাহাবাহ কার জামাতের সাথে আমাদের নিজেদেরকে মিলানো না তাই তো সেই জমাতের সাথে নিজেদেরকে মিলাইতে হইলে এখন কোন ধরনের সদস্য দরকারিদর আর এখন মুজাহিদ না বাড়ায় অন্যগুলো বাড়ানো হইলে সাথে মিল বাড়তেছেন কথা এক কেজি আটা লবণ লাগে কতদিন এক চিমটি লবণ লাগে এক চিমটি ধরি যতটুকু লাগে ততটুকু কি বললাম এক চিমটি বললাম লাগে এখন এক কেজি আটা আছে এক চিমটি লবণ দেওয়ার কারণে খুব সুন্দর স্বাদ হয়েছে দুই চিমটি লবণ দিলে বন দিলে চার গুণ সাত বাড়বে দশ চিনটি টিলবন দিলে কয় গুণ সাত বাড়বে দশ গুণ সাত বাড়বে বিষয়টা এমন না হ্যাঁ এখন আমাদের হালতটা কি সাহাবাহামের এই পরিমাণ ছিলেন মুজাহিদ ওই পরিমাণ মুজাহিদের সাথে এই পরিমাণ কি ছিল মুহাদিস মুফাস হাফেজ একটা পরিমাণ ছিল না সেই পরিমানে বেশ কম হইলে সে সাদদার থাকেনি আর থাকেনি আর বুঝছেন এখন আমাদের আটা আর লবণের সেই নিষবত আছে এখন দেখা যাচ্ছে লবণ এক কেজি আটা হয়েছে এক চিমটি লবণ এক চিমটি লবণে কি পরিমান স্বাদ হইলো তো এখন আর যদি লবণের চিমটি বাড়াইতে থাকি তাহলে স্বাদ বাড়তে থাকবে না আমরা করতেছি এটা কি করতেছি এটা কি কোনটা দরকার সাহাবিদের সাথে মিলতে হইলে এটা তো বললাম সাহাবাহিকেরামের জমাতের সাথে মিলতে হইলে সাহবাহিকেরাম কি দিনটাকে সহি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 আমরা কি করছি কথাটা সিদ্ধি আল্লাহ জমানা কার জমানা আবু অকর সিদ্দিক জমানা সাবাইকার জমানা তো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 না করা আর না মানার মধ্যে কি হইলো একটু বেশ কম হইল বুঝেন না কথা একজনে করে না আরেকজনে কি মানে না অপরাধি একজনে মানে না ফরজ দা আরেকজনে ফরজের বিরোধিতা করে এই দুটা কি এক না বেশ কম আছে অপরাধ ডাকার বেশি যে মানে না সে যদি কি হয় সন্দেহ আছে কতটা মধ্যে একটা হয়েছে আমল না করা আর একটা হয়েছে ফরজ না মানা আর একটা হয়েছে বিরোধিতা করা এই তিনটার মধ্যে কুমটা মারাত্মক বেশি নামানার দ্বারা নামানাটা অনেক সময় ব্যক্তিগত হইতে পারে এর দ্বারা কি হয়ে যায় কাফের হয়ে যায় আর বিরোধিতা করা এটা শুধু ব্যক্তির মধ্যে থাকে না আরো সংক্রমিত আরো বড় কাফের হয়ে যাবে না সাহবায়াম রিজি আলিম আজমাই শুধু যারা মানে নাই তাদের বিরুদ্ধে তাদের এই সমস্যাটার চিকিৎসার জন্য কি পদক্ষেপ গ্রহণ করছেন কুরআ করিমে কি বলছে কুরানে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 তারা মুমেনদের জন্য দয়াবান হবে কাপের জন্য কি হবে কঠোর হবে তারা আল্লাহর প্রতি কি করবে জেহাদ করবে কোন তিরসে কি করবে না করবে না তাহলে কেহ মুরতাদ হয়ে গেলে তার চিকিৎসা হিসেবে পুরানে কি ব্যবস্থা ব্যবস্থাপত্র দিছে কি করণীয় কি করণীয় জেহাদ করণীয় এখন জেহাদ যে করবে সেই মহব্বতের প্রকাশ ঘটাইল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 দযাবান কঠিনের জমের গুম ছিল মুসলমানদের মধ্যে পরস্পরে কি বিনয়ী দয়াবান কিন্তু কাফেরদের ক্ষেত্রে তারা কি কঠোর এখানে বলা হয়েছে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 হাটুই এ কথা বলবে হ্যাঁ চোখে বলবে যে হাত তোর আগাত লাগছে তোর তুই বুঝ আমার চোখে ঘুম পাইছে চোখে আমার খুব কি পাইছে এই সময় আমি না বলবে চোখে কেন না হাতে গিয়ে অনয় বিনয় কর তুই বোঝে চোখ তুই আমার চল কোথায় যাই হাসপাতাল যাই পা চল কোথায় যাই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 আঘাত লাগছে এখন অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ কি কাজ বলেন ডাক্তার কাছে নিয়ে যাওয়া তার ব্যবস্থা করানা না অন্য অন্য কাজের মধ্যে লেগে থাকা যদি অন্য কাজের মধ্যে থাকে তাহলে এই হাতের অংশ সেটা হইলো না আক্রমণ করে নাই কাফের আক্রমণ করছে এই কারণে যে তারা ইমানদার এই জন্য কাফের আক্রমণ করছে কি তারা বদামল দিখা যে মুসলমান আমার ঠিক মতো করস নাকি এই আমরা আক্রমণ করবো এইটা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 তার কি করিলি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 আল্লাহ কি বলছেন যে কেন কি করতেসোনা পিতাল করতেছোনা না বলছেন কেন হ্যাঁ না আল্লাহ তারা কেন পিতাল করতেছ না তাহলে অসহায়দেরকে উদ্ধারের জন্য করণীয় কাজ আল্লাহ কিনি ধরণ করে দিচ্ছেন কিনি করে দিছেন এখন পৃথিবীতে এই ধরনের অসহায় আছে না নাই আর যুগের সাহাবাহি কালাম সহ একটা ঘটনা রাজি নুকে মক্কার কাফেররা আটকাইছে গুজব যে উসমানকে কি করে দেওয়া হয়েছে হত্যা করে হয়েছে কি গুজব হত্যা হয়েছে আমরা হত্যার বদলা নিব যদি প্রয়োজন করে আমরা সবাই কি করবো জান দিবা রসুল আলাল মাউতি আলাফির আটকাইছে বা হত্যা করে দিছে একজনকে হত্যা করে দিলে একজনকে আটকাই ফেলার কারণে চোদ্দশো মানুষ যুদ্ধে নেই বা নিজের যান দেয়া দেওয়া ডাই কোন যুক্তিতে ধরে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 একজনের বদলানি থেকে চোদ্দশো এবং করে রসুল সালামের অন্য কাজগুলি আর সেই সময় এবং আছে নাকি এই লোকগুলি চলে গেলে কে হাদিস চর্চা করবে কে দাওয়াতের কাজ করবে কে মানুষদেরকে তালিম দিবে কে জনগণ রে করবে বলেন ওই জায়গাগুলি খালি হয়ে যাবে না আরে খালি হয়ে যাবে আর এরা যদি বেঁচে থাকে তাহলে তাইলে এই কাজের সুযোগ আর রইল তাহলে সেই সব বন্ধ করে দিয়া এখানে যেহাদ করতে করতে একটা মানুষের জন্য শহীদ যাওয়া এটা কোন যুক্তিতে ধরে আর ধরে নাকি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 আপত্তি উত্থাপন করি সেইগুলির আলোকে রসলের অযৌক্তিক যেই ইসলামের কারণে রসুলের কাজ অযৌক্তিক হয়ে যায় দেখি ঠিক ইসলাম না ভুল ইসলাম বুঝেন না এই কথা আমরা যেমন বুঝছি ইসলামদারে এই বুঝ অনুযায়ী রসুলের কাজটা যায় অযৌক্তি হয়ে যায় ইসলামের এমন বুঝ যে বুঝের কারণে রসুলের কাজ সাহাবিদের কাজ অযৌক্তিক হয়ে যায় এই বুঝটা কি ঠিক না ভুল ঠিক না ভুল এত মিল লাগে আমাদের বুঝটা ভুল না রসুলের ইয়ার কাজটা ভুল তাদের ভুলটা ভুল তাহলে যেহাদ করতে গেলে মাদ্রাসা নষ্ট হয়ে যাবে গা খানষ্ট হয়ে যাবো গা দাওয়াত নষ্ট হয়ে যাবে বিরিয়ানি নষ্ট হয়ে যাইবা এই সমস্ত কথা বইলা যেহাদের থেকে কি থাকা দূরে থাকা এটা কি ঠিক কথা না ভুল কথা এই যে আমার মনে চাই যে একটা যুদ্ধ থেকে আমি কি করবো না ফিরে থাকব। না একটা যুদ্ধ থেকে কি করবো না ফিরে থাকবো না সবগুলিতে আমার যাইতে মনে চায় কিন্তু যাই না আমার দিদি একটু আমাদের কেন কারণ আমি গেলে সবাই যাইতে চাইবি আর সবাই মতো অস্ত্র শস্ত্র টাকা পয়সা রসদ সামগ্রী এখন যদি আমি না টাকা পয়সা অস্ত্র শস্ত্র না থাকার কারণে কি করতো না যাইতে পারতো না কারণ দুধের মধ্যে অস্ত্র সারা গিয়ে আছে কোনো যাইতে পারবো না এরপরে খাবার দাবারের ব্যবস্থা আছে না তেদেরকে নিয়ে অন্য হবে কষ্ট হবে কিন্তু আমি চলে গেলে এরা মোদিনাই থাকা এদের মনটা মারাত্মক তিনি বলতেছেন যে কোন যুদ্ধ এর থেকে আমি অভিযান থেকে আমি কি থাকলাম না হলে বিরত থাকলাম না তাহলে যুদ্ধের কোনো অভিযানে শরিক হওয়া এটা নবী এত বড় মর্যাদেছিলেন হওয়ার পর তার সানের খেলা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 যুদ্ধ যাওয়ার থেকে বিরত রয়েছেন আর রয়েছে নাকি বুঝছেন কথা তাহলে আমল দেখেন যে ওনারা সব কাজের আগে যুদ্ধের করছেন প্রাধান্য দিছেন এখন এটাকে আঞ্জাম দিতে গিয়ে যদি অন্য গুলো হয় বাধা প্রাপ্ত হয় বন্ধ হয় সেটার জন্য কোনো কি করে নাই চিন্তা করে নাই কোন পর চোদ্দশো সাহবাহিকার মধ্যে মৃত্যুর উপর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কিনা আচ্ছা মৃত্যুর উপর যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কোনটা কারণে হোদয় গিয়ে না এন কোন ভিন্ন রাষ্ট্র আছে পাশের কোন রাষ্ট্র আছে যে তার সহায়তা করবে। যদি জরুরি তো তাহলে এখানে তাদের যুদ্ধের ঘোষণা দেওয়া বলিত এ কথাও তা বলে নাই যে আমরা মদিনায় যায়নি আগামী বছর বোঝায় দিব তোমাদেরকে মজা রাখ কথা বলছে না এখানেই যুদ্ধের প্রস্তুতি নিছে।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 চেষ্টা করছিল তারা পরীক্ষা গ্রহণ করে নিজেদেরকে জানবা চাইছে সেই লোকগুলি যখন কাফেরদের বাড়িতে চলে আসছে তখন তাদের বিপদ ছোট হয়েছে না বড় হয়েছে সেই অবস্থায় যুদ্ধের সিদ্ধান্ত নেওয়াটা এটা আরো বেশি ঝুঁকিপূর্ণ না পাক সন্তুষ্টি প্রকাশ করছেন কি প্রকাশ করছেন আল্লাপ বলছেন যে তোমাদের এই কাজে আমি কি হয়েছি সন্তুষ্ট হয়েছি তাহলে সিদ্ধান্ত দেখি ছিল ঠিক ছিল আক্রমণ আছে আরে আছে আরে আছে নাকি থাইগা থাকলে সাহাবাহি কার আমলে রসুল সাহেবের এই আমলে কি বলে যে আমাদের জন্য যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া এটা ভুল না ঠিক এই কথা বলাগুলি এটি কি যুক্তি না অযুক্তি এটা শরীয়ত সম্মত না সাহবাহিক রামের আদর্শ না আদর্শের বিরোধী ওনারা কি এই হাজারো চিন্তা করছে যুদ্ধের যখন পরিস্থিতি নিছেন কোনটা করছেন কথাটা এখন কি একটা মুসলমান আটকে দিছে না শত শত মুসলমান মারতেছে মেরে দিছে কি বল কি করিল তাহলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কি ভুলনা ঠিক সাহাবাহি কেরামের জমানায় আসেন একদম লুকে কি করছে একদম লুকে কি করছে জাকাতরে কি করছে অস্বীকার মানে কি জাকাত ফরজ দেয় কি করে না মানে না কিন্তু জাকাতের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াইছে জাকাত দিলে দিতে দিবে না এমন করছে হ্যাঁ আর এমন করছে নাকি নিজেরা জাকাতের ফরচ কি করে না মানে না তো ও আবু ওখানে সিদ্দিকিরা যে আল্লাহ তাদের বিরুদ্ধে আমি কি করবো যুদ্ধ করব। উমর রাজা আল্লাহ প্রাথমিক পর্যায়ে বলছেন হত্যা করবেন তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন তাক রাজ অবশ্যই যে নাকি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করছে তার বিরুদ্ধে আমি কি করব। যুদ্ধ করব। এর অর্থ হইল অর্থাৎ শরীয়তের ইমানদার হইতে গেলে কি করতে হইব পুরা মানতে হবে আর বেয়মান হইতে গেলে পুরো এইবার স্বীকার করতে হইব না একটা স্বীকার করলে বেমানিয়া যাইব কোন ছিদ্র একটা ছিদ্র হইলে পেরে যাইব একটা সিদ্ধ হইলে পেরে যাইব গেলে একটা সিদ্ধ হইলে একটু করব দুইটা সিদ্ধ হইলে আরেকটু নিচে নামবো তিনটা সিদ্ধ হইলে আরেকটা নিচে নামবে এমন হবে না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 ঠিক ইমান আর কুবুরের হইতে গেলে একটা সম্পূর্ণটা মানে শুধু একটা রে কি করছে অমান্য করছে কি হয়ে গেছে কাফের এখন যদি কেউ শরীয়তের একটা বিধানের বিরোধিতা করে তো সে কি হবে সে কি হবে কাফের। মোরতাদ সে কি হবে আচ্ছা শরীয়তের কোন বিধানের বিরোধিতা কারি বর্তমান যুগে আছে আমাদের দেশে আছে আর আছে নাকি কারি না পড়ে নামাজ পড়ে রোজা করে কিন্তু শরীয়তের কোন একটা অকায় বিধানের বিরোধিতা করে এমন লোক আছে তাইলে মুরতাত হয়েছে না হয় নাই এই জন্য মূর্তের ব্যাপারে শরীয়তের হুকুম কি কি করা জেহাদ করা কোন তিরস তিরসে ভয় না করা আর এদের বিরুদ্ধে যারা জেহাদ করবে এরাই মহাব্বতের পরিচয় দিল তারাই দিলো মহাব্বতের পরিচয় দিলো এই ধরনের লোকদের ব্যাপারে সাহাবাহিকেরাম কি সিদ্ধান্ত নিয়েছেন নিছেন। ভাবে সব সাহাবায়িকেরাম পরবর্তীতে এই কথার উপরে একমত না যে তাদের বিরুদ্ধে কি করবো আমরা জেহাদি সাহবেরইছে যে বিষয়টার উপর যে সিদ্ধান্তের যে এলাকায় মূর্তাদের একা সে এলাকায় মাদ্রাসা কায়েম করে দিছে যে তারা না বুঝবে কিভাবে তাদের সন্তানরা বুঝবে তাদেরকে বুধে আইনা ফেলতে পারলে আর কেতালকেরা লাভ কি এই তবলিগের জমাত সেখানে পাঠায়ে দাও একদল জমাত পাঠায় দাও আকা বেরে সাহায্যের যারা বুঝায় অতবা একজন যে তার দিয়া তাদেরকে কি করবে একেবারে তাদের দিল ঘুরাইয়া দিবি তাদের ফয়েস দিয়া আলোকিত করে ফেলবে তাদের দিল এমন লোক পাঠায় তাদের দেশে সাবাইকার দিলের মধ্যে নূর আসিল না ছিল না ওই নুরানি দিলা লোকপাড়া তাদের দিলের নূর দিয়া ওই সমস্ত অন্ধকার গুলি রেখে ফেলবে নুরানি করে ফেলবেল করছে কি তাহলে সিদ্ধান্তটা ঠিক ছিল না বলছিল তাহলে ঠিক থেকে থাকলে এই ধরনের ক্ষেত্রে আমাদের জন্য করণীয়টা কি আমাদের জন্য করণীয়টা কি তাল করা আমাদের জন্য মেয়ারে হক কেম না তুলনা করে না অন্য কোন জামাতের সাথে না জিগাইব যে উমুকের সাথে তার আমল মিলল না কে লিগে না সাহবাহিক রামের সাথে আমল মিলল নাকি এর লেগে এটার কারণে আমার ধরা পড়তে হবে কোনটার কারণে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 সেভাবে তুমি তাহলে দিক দিগ তারা। কোনটা নাই কোনটা নাই এখন যেহাদের আমলটাই নেই কিছু মানুষ মূর্ত হয়ে গেছে না হয় নাই আরে হয়ে গেছে না হয় নাই এখন সমাজের মধ্যে ফিট না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 সত্য দিন দিয়া যেন সব দিনের উপর এদের কি করে দেয় বিজয়ী করে দেয় কি পাঠাইছেন সব দিনের উপর কি করার জন্য বিজয়ী করার জন্য না শুধু দিন পালন করার জন্য নিজে নিজে নিজে পালন করার জন্য আর মানুষ বানানোর আল্লাহ কি বানাইছেন মানুষ বানাইছেন আমরাই যথেষ্ট আবার মানুষ বানাবেন কেন আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা কি করো না জানো না তাইলে মানুষ বানাইছেন কেন শুধু এই সুবিধাজনক ব্যক্তিগত এবাদত গুলো করার জন্য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 আরে দিন কি করা দিন বিজয়ী হবে কিভাবে কিভাবে কোরআনে কারিমী আল্লাহ বলছেন তো কিলু হুম হাত তা পরিপূর্ণ আল্লাহর জন্য হয়ে যাবে দিন কার জন্য হয়ে যাবে আল্লাহর জন্য দিন তো আল্লাহরই কিন্তু দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হওয়া এটা এখন আছে নাকি প্রতিষ্ঠিত হয়ে যাবে কি করলে কি করলে আল্লাহ বই দিছে যে কিতাল করলে দিন কি হবে প্রতিষ্ঠিত হবে বদিন হবে কার আল্লাহ আচ্ছা সহজ না কঠিন। কিতাল ফরজ করা হয়েছে এটা কি কষ্টের এ কি কষ্টের সহজ ঠিক আছে কিন্তু কষ্ট আছে তো এদের মধ্যে কষ্ট নেই আর আল্লাহ কাক যাহুকুল দিয়েছে সবগুলি সহজ কিন্তু কিছু দিয়েছে কষ্ট আর কিছু দুইজনের দেখি নাই কষ্ট নাই কি কষ্ট নাই এমন আমল না কষ্ট আছে কষ্টের আমলের হুকুম আল্লাপাক দিস আল্লাহ পাক কি দয়াবান না দয়াবান না দয়াবানে কি কেউ কষ্ট দেয় আল্লাহ যে কেতালের হুকুম দিলো কষ্ট হুকুম দিল এবার যাবেন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 এক মনের একটা বোঝা আপনি ওই পাঁচ কিলোমিটার দিব এমন করব না হ্যাঁ আর যদি এর ভিতরে একটা গোপন রহস্য এটা থাকে যে এই এক মনের বোঝাটা ওখানে পৌঁছাইতে পারলেই এক কোটি টাকা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 কষ্ট যদিও বাহ্যিক কষ্ট কিন্তু এটা না এটা কোন সেই ধরনের অসম্ভব বিষয় না অসম্ভব বিষয় নির্দেশ আল্লাহাক আর বিষয়ের নির্দেশ দেয় নাকি মর্যাদার কারণে কষ্টের হওয়ার পরে কি হয়ে গেছে এটা রহমত হয়ে গেছে কি হয়ে গেছে এইটা আল্লাহর রহমতের প্রকাশ কিতালের যে হুকুম দিচ্ছে এটা কিসের প্রকাশ রহমতের প্রকাশ না দয়ার বিপুরী দিছে আমি যেটা এখানে বলতে যে আসলে তো মোটামুটি অর্জন হয় তাইলে কষ্ট করা ই আছে যুক্তি আছে এক কোটি টাকা আপনি এদের বোঝা নেওয়া ছাড়াই পাইবেন এখন নিয়ে কোনো দরকার আছে আর এখন নেওয়ানোর কোনো দরকার আছে তাইলে এই ফলটা এটা যদি নেওয়া ছাড়াই পাওয়া যায় তো তাইলে নেওয়ার নির্দেশ দেওয়াটা এটা কি অযৌক্তিক না আরে এই ফলটা পাওয়া যায় কি ছাড়া বোঝা কষ্টটা ছাড়া ওই এখন যদি কষ্টটা ছাড়াও এই ফল পাওয়া যায় তাইলে কষ্টের নির্দেশ দেওয়া এটা কি তার প্রতি দয়া দেখানো দয়া দেখানো হইল এটা এটার কঠিন দার নির্দেশ দেওয়ার অর্থই হলো যে এফটা অন্য ভাবে কি করবেন অর্জন হবে না বুঝাচ্ছে কথা কেন হবে না কাফেরদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন ওলাইয়া জালুনা তোমাদের দিন থেকে ফেরানোর জন্য কি করবে কিতাল করবে কি করবে তারা কিতাল করবে কাফেররা তোমাদের দিন থেকে ফিরানোর জন্য চিরদিন কি করে যাইবে কিতাল করে যাইবে डिल स्वर्ण अलंकार अपनार्पद निया जाते अपनी निजे रक्षा करते हईने रक्षा करते हुए কি করতে থাকবে অভিযান চালা যাবে যদি তাদের ক্ষমতা কি করে কুলায়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 আচ্ছা এখন ইমান দাদারাও যুদ্ধ করতেছে কাসেরা যুদ্ধ করতেছে এই অবস্থাটা দুনিয়াতে আছে না নাই তাহলে দারা কার পক্ষে যুদ্ধ করতেছে কাসাররা কার পক্ষে যুদ্ধ করতেছে তাগতের পক্ষে যুদ্ধ করতেছে না ইমান দার কাপের দুটোই তাগতের পক্ষে যুদ্ধ করতেছে না ইমান দার কাফের দুটাই আল্লাহর পক্ষে যুদ্ধ করতেছে বুঝে তেমন तर बिोधीता से, से? हक ना हक अरे हक ना हक अच्छा जिससे मोर्तदरा शासक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 আমেরিকা রাশিয়া এই সমস্ত না করতেছে না এটা বন্ধুত্বর চেয়ে আরও বেশি গভীর বন্ধুত্ব হইল না তাদের সাথে একে প্রমাণ সহ বন্ধুত্ব না কাফের প্রমাণ সহ বন্ধু যে হবে সে কি মুসলমান না কাফের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 কোন মুসলমান সে কি করবে না এবং কোন মুসলমানও তার কি হবে না এমন ভাবে সে কাপেরিয়া গেছে এদের মুরতাদ মুরতাদ আর সাহাবাহি কারাম আবোক রোজম যুগে কোন কফেরের বিরুদ্ধে যুদ্ধ করছে কোন তৎকাফের কোন কাব সময়টা কি সর্বোৎকৃষ্ট জমানা না সর্বোৎকৃষ্ট জমানার কারটা কি সর্বোৎকৃষ্ট হবে না অনুন্নত হবে তাহলে মূর তৎকাফের বিরুদ্ধে যুদ্ধটা বড় উৎকৃষ্ট যুদ্ধ না মূল কাফারের বিরুদ্ধে যুদ্ধটা বড় উৎকৃষ্ট যুদ্ধ একেবারে শুরু যুগে কোন কাকারের বিরুদ্ধে যুদ্ধ করছে মোর্তাদ কাকারের বিরুদ্ধে কোন কাকারের বিরুদ্ধে মুরতাদ কি মানে পুরো দিন ফেরা দিছিল না দিনের একটা অংশ মানে নাই দিনের একটা অংশ নাই সেই ধরনের লোক না নাই আমাদের দেশে আমাদের সাথে নিজেদের আমলকে মিলাইতে হইলে জেহাদ ফরজ না ফরজ না আরে ফরজ না ফরজ না কোরানেতাদ এর দেখা দিলে চিকিৎসা হিসেবে তোমরা কি করো জেহাদ করো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 এটা কি দূর হয়ে আছে না বদিন হয়ে আসে না থাকলে কি করতেন কি করতেন করতেন কোরআনে কারিমা আল্লাহ বলছেন যদি কিতাল না থাকে তাহলে অন্য যত নে আছে সবগুলি কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা যদি ব্যবস্থা না রাখতেন কি ব্যবস্থা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 প্রতিহত ব্যবস্থা থাকলে এডি অনাবাদ দেওয়া যায় তাহলে ওখানে অবশ্যই কি ছিল না প্রতিহত ব্যবস্থা ছিল না এই কারণে সেগুলো কি করছে অনাবাদছে বুঝাচ্ছে কথা একটা মা লাশ করে দিয়েছে একটা ক সে চোখে দেখে না এর লেগে এটা মরা আরেকজনে কয় কানে শোনে না এই জন্য এটা মরা আরেকজনে কয় তার ভিতরে যে আত্মা নাই এই জন্য এটা কি মরা এই তিনজনের কার কথাটা ঠিকটা ঠিক না আরে চোখেও তো দেখে না এই কথা হলো কি ঠিক কিন্তু এই চোখে দেখে না দেখে তারা মৃত ঘোষণা করা হয়েছে কানে শুনে না দেখে তারা মিটে ঘোষণা করা হয়েছে আরে মৃত হইলে তো চোখে দেখবো না কানে সবাইটা ঠিক আছে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 প্রতিহত না থাকলে এগুলি কিহত ব্যবস্থা দ্বারা রক্ষা করলো তাহলে তারা সবকিছুর হেফাজত করলো না তাহলে সবকিছুর সব তারা পাবে না পাবে না সবকিছুর কি পাবে তারা পাবে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 আমার একটা টাকা এই ব্যাপারে আল্লাপের আল্লাপ দিছে এটার ব্যাপারে আল্লাহর কোন নির্দেশ আছে না নাই যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী এটা খাটাই তাহলে এটা না মুর্দা আর যদি নির্দেশের বাইরে খাটাই এটা জিন্দা না মুর্দা মুরদা তাহলে দেখেন যদি সেকেন্ড ব্যয় হয় তাহলে এটা জিন্দা হইলো নামুরদা হইলো আর যেটা হুকুম এটা ছাড়া অন্য যত বড় কাজে আমি করি আমার জীবনটা জিন্দা হইলো নামুরদা হইলো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 এরা যদি হক হয়ে থাকে হাতিস আসছে যে কিতালকারী জামাত কি আমার পর্যন্ত কিসের উপর থাকবে হকের উপর থাকবে দিনের জন্য যারা তিতাল করবে এই তিতালকারী জামাতটা কেমত পর্যন্ত কিসের উপর থাকবে হকের উপর থাকবে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 আর ভুল পথে একশো বছর হাঁটা পণ্ডার দাম বেশি না পথে কোটি বছর কি দাম যখন এটা কিতাল কি হয়ে গেছে খরচ হয়ে আছে এখন খরচ হয়ে আছে না ফরজ হয়ে আছে সবার উপরই ফরজ হয়ে আছে কিছু মানুষের দ্বারাতে যদি জিনিসটা আদায় যাইতো তাইলে অন্যদের জন্য এটা খরচে কে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 বরং ক্ষেত্র বিশেষে কথাটা আপনাদের কাছে বলতেছে আপনারা বললেন যে আমার কোন দিকে টানতেছে রুজুরে তবৌকার সময় রসদ শুনছে যে মদ্দিনার উপর হিরাকলা বাদশাহ কি আক্রমণ করে দিবে আক্রমণ করে দিছিল না দিবে আর দিছিল না দিবে সে অবস্থায় রসুন কি করছে তিরিশ হাজার আচ্ছা বের হয়ে যাওয়ার পরে তারপরে তিনজন সাহাবিকা গেছিল কয়জন রয়ে গেছিল হিলাল উমাইয়া মোরাবা রবি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 তারা কি খারাপ কাজ ইয়া সিনেমা দেখছিল হ্যাঁ টিভি দেখছিল সাইয়া বলা হলো কেন জাম্বুন বলা হলো কেন কথা বুঝলেন সইয়া বলা হয়েছে কেন জাম্বুন বলা হয়েছে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 তাইলে যেহাদের কাজের মধ্যে বিঘ্নতা আসে দিনের যে কাজের দ্বারা বুঝলেন কথাটা কথাটা বুঝে ধরতেছে না নাকি বুঝে ধরতেছে না বল না এটা তো বলা হয়েছে সাইয়া তাহলে জেহাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটাইয়া অন্য কোন কাজের অবকাশ আছে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 যেমন নাকি দুইতালা জাহাজ নিচতালাই কি ছিল কুকুরের তালাই কি ছিল এই হাতিস শুনছেন না নিতালা ওলারা পানি পাওনের জন্য নিচে দিয়ে ছিদ্র করে দিতে কি এখন উপরের তালাওয়ালারা থামানো তারা কি করতেছে উপরের তালাই কি করতেছে খানা পাকাই রং লাগাইতেছে বিছানা বিছাইতেছে ফ্যান লাগাইতেছে লাইট ফিট করতেছে কি করতেসে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 ঠিক এটাই যে খানা পাকানো ভালো কাজ এটার এখন যখন পানিতে ডুব্বা যাইতেছে তখন যদি কয়েছে আমি তো ভালো কামার মেদি লিখতে ছিলাম পানি আমার একুবাউকা আমি তো চিদ্র করি নাই ডুবাইবো তারে আরে ডুবাইবো আরে যখন ডুবা যাইব তখন আর যদি ডুবে এলোকে আর ডুবো এলকে তো দিলি দিলি ঘিরি নয় করছে মুখে কয়েও দিছে যে আমি পছন্দ করি না হাতের দ্বারা তো কি দিল আরে মুখের দ্বারা কি দিলো দিল এরপরে বড়দুর এই যুক্তি যে আসলে এই বাধা দেবো না ডুবাই না কার সিকিউরিটি গার্ড এর স্টাফ এর তারা যেন দায়িত্ব পালন করে না এটার জন্য আমার কোনো কি নাই দোষ নাই জাহাজ ডুবো ঠিক আছে কিন্তু ফানি আমার কি না। ডুবাই না ডুবাইবো তার কি অন নাই এখন তার জন্য করণীয় কাজ কি ছিল বাধা দেওয়া ছাড়া এদের মধ্যে বেগাত গোটায় অন্য অন্য তসবি তেল পাকানি বিরিয়ানি পাকানি বিয়া শাদি আছে বাবা কাশাই আরে আছে বা কাশাইডিস কোনটাকে হ্যাঁ বাধা দিয়ে আসাইরা সিদ্ধ বন্ধগীরা হানি ফালাই ওয়ের পরে বাকি করো সাহাবাহিক এবং রসুল সাহেবের পুরো জিন্দিক দেখেন আগে যেখানে আক্রমণের মদিনা বেশি দামি এই মদিনা সাহা বারবারে গেলেন কেন এটা কামড় দিয়া পরে থাকলেন না কেন যে এখানে তালিম তাল্লবের মধ্যে জড়িত থাকো জিকির করো দোয়া করো সব কে যাবো ঠিক হয়ে যাবে এই তরিকা দিয়ে গেছে রসুল সাহাবাই রসুলের পরে দিন করার জন্য দিন সরাইতে পারছে না পারে নাই বদিনী দূর করতে পারছে না পারে নাই যতদিন তারা এই কিতালের পথে চলতে তত দিন দিনের দিকে দলে দলে মানুষ আসতে রয়েছে না রয়ে নাই নাসুল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 কি দ্বারা আল্লাহ সাহায্যে আল্লাহর সাহায্য আসবে কি দ্বারা আল্লাহরে বন্দা যদি কি করে সাহায্য করে ইংসুর বন্দা আল্লাহরে সাহায্য করবো কি দিয়া লুহা দিয়া আং হাদিদ ফিহি ফিহিম শাদিদ এই পরীক্ষা করার জন্য যে দেখি কে আল্লাহ রসুল না দেখিয়া কি করে সাহায্য করে লুহানা করছি কি আল্লাহ আল্লাহ রসুল দেখি করার জন্য সাহায্য করার জন্য আর যখন বিজয় আসবে দলে দলে মানুষ কি এর মধ্যে আসবে ইসলামের ভিতরে আসবে বুঝে কথা। কথা বিজয়ের আনলেই দলে দলে ইসলামের ভিতরে আসবে যেন মক্কার তেরো বসছে বিজয় আসছে পিতাল হয়েছে না হয় নাই বিজয় হয়েছে না হয় নাই দলে দলে মানুষ ইসলাম আসছে না আসে নাই সাহাবাই এই পথটা ধরে রাখছে না রাখে নাই এবং এই পথে বিজয় আসছে না আসে নাই আসছে বিজয়ের নতুন পথে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 থাকবে তাহলে সেই জমাটা কি হক না না হক আমরা কি সেই জামাতের ভিতরে আছি হ্যাঁ কয়টা কি তোমরা হত্যা করা নাই হত্যা কে করছে আল্লাহ করছে কাজটা ভালো হইলে অন্যের কাজটা আল্লাহ নিজের সাথে যুক্ত করছে না খারাপ হইলে ভালো হইলে না আল্লাহ নিজের সাথে যুক্ত করছে খারাপ কাজে রে না ভালো কাজ দেখিয়া আল্লাহরা আল্লাহ নিজের জন্য আল্লাহ নিজের করছে না হত্যা করছে কারা আর আল্লাহ ট্রেনিং দিয়া দিচ্ছে শিখাই দিচ্ছে কেতাল কেমনে করবা মারবা কোন জায়গার মধ্যে কে শিখিয়ে দিছে ট্রেনিং দিয়া দিছে আল্লাহ আর কারার দিয়ে করা তে আল্লাহ সম্পৃক্ত করছে আল্লাহির অনেক নবী তাদের সাথে মিল্লা আল্লাহ কি রাখি কালা কেতাল করছে নবীরা কিতাল করছে তাদের সাথে কারা কিতাল করছে আহ তখন যে আল্লাহ আল্লাহ কি করবে না কেতাল করবে না আল্লাহ তার রাজত্ব দিছে হেকমত দিছে কিসের পরে এই কথাটা বলছে কতলের মধ্যে রাজি করতে কি করতে যে নাকি কেতাল খারাপ জানে সে আলেম না জাহেল কুতিবাহ কেতাল যত কষ্টেরই হোক এটা কল্যাণ আর কেটাল থেকে বিরত থাকা যতই সুবিধার হোক এটা অকল্যাণ যারা কেটালে কষ্ট হওয়ার কারণে কি জানে অকল্যাং জানে তারা আল্লাহর জানার বিপরীতে জানলো না আল্লাহ জানার মত জানলো আল্লাহর ঘোষণা হইলো কেতাল যত কষ্টের হোক এটা কি কল্যাণ ভালো আর অকল্যাণ খারাপ এখন যে ব্যক্তি এটারে ভালো জানে কেতালে তার জানো নাকি আল্লাহর জানার মত হইল না আর যে খারাপ জানে তার জানা আল্লাহ জানার বিপরীত হইলো না তাহলে যে আল্লাহর জানার বিপরীত জানে সে তার টা কি এলেম না জাহাল আর যে আল্লাহর জানার মত জানে সে কি আলেম না যে ভালো জানে সে আল্লাহ জান বিপরীত জানলো তাহলে তাহলে যে কেটাল রে খারাপ জানলো সে কি আল্লাহর জানার মত জানলো না বিপরীত জানলো বিপরীত জানার জন্য তা আলম তোমরা কি করো না জানো না তাহলে সে আলেম না লেগিয়া এলেনের লেগে না জাহাল শিখনের লেগিয়া কিসিখনের লেগিয়া আল্লাহ তো কেছে কেতাল রে ভালো জানলে এলেন আর কেতাল রে খারাপ জানলে এটা জাহাল কি শিখতে আছেন কি শিখছেন আমরা কি শিখতেছি এলিম শিখতেছি না জাহাল শিখতেছি কথাটা বুঝতে পারতেছে না যাই হোক আমি আবার সাহবাহ সেই গজবাই তুকের ঘটনার দিকে যাই গজবাই তবুকের মধ্যে কয়জন যায় নাই অন্য কাজের মধ্যে শরীর থাকা এটা রে কি দ্বারা হয় সাইয়া দ্বারা বিষয়টা সাফ হইল আর সাফ হয়েছে কিনা এটা রিকি হয় সাইয়া দ্বারা এখন সব তখন আক্রান্ত মুসলমানদের উপর যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কেতাল করা কি হয়ে যায় কি হয়ে যায় ফরজ হয়ে যায় তারা যদি প্রতিহত না করে অথবা করতে না পারে তারা কাছাকাছি যারা তাদের উপর কি খরচ এইভাবে সারা পৃথিবীর সব মুসলমানের উপর ফরজ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আক্রমণ দেয়া কি না হবে খতম না হবে শেষ না হবে কি করা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 কোরআন অনুযায়ী সিদ্ধান্ত হবে আরে কোরআন অনুযায়ী কি করে রাখলো বিরুদ্ধে গিয়ে থাকলো বিরুদ্ধে গিয়া থাকলো না একটা বিধানের বিরুদ্ধে গেলে যদি মূর্তা দেওয়া যায় তাহলে পুরা দিনের বিরুদ্ধে গেলে কি মুসলমানে যায় মূর্তা ধরতেই তো আবার মুসলমানে যায় এদের বিরুদ্ধে কি বিরুদ্ধে যুদ্ধ করে না করে না পৃথিবীর বিভিন্ন দেশে ইয়ামানে মালিতে সিরিয়ায় ইরাকে আফগানিস্তানে বিরুদ্ধে করতেছে না তাহলে এই সমস্ত শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা কি মুজাহিদদের না নাই হইয়া এটা ঠিক না মিসা এটা বাস্তব না কাফেরদের বিষয়গুলি তারা প্রতিষ্ঠা করতেছে না তাইলে আমাদের নিকটবর্তী কাফের কারা আমেরিকা এই সমস্তা কি সাথে যুদ্ধ করো কাদের সাথে যুদ্ধ করো নিকটবর্তী নিকটবর্তী খুব ফারকারা আর নিকটবর্তী খুব ফারকারা এই সমস্ত মোর না আর এই সমস্ত মোর এরা কি ফাঁস এক না কাফের আর খেলাফত যতদিন প্রতিষ্ঠিত ছিল তখন খলিফারা ইসলামের পক্ষে হইয়া যুদ্ধ করতো ব্যক্তিগত আমল তত খারাপ হয়ে থাকতো কিন্তু ইসলামের পক্ষে হইয়া কি করছে যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে সব খলিফা হল কিন্তু এখন কি সেই খালেফা ব্যবস্থাটা আছে এই সমস্ত শাসকটা ইসলামের পক্ষ হইয়া কাফের যুদ্ধ করে আরে করে নাকি এরা এক না কাফেরও। এরা আর খলিফা জমানাই যে সমস্ত ফাঁসেক শাসক ছিল তারা একই ধরনের ব্যাস্ত আছে তারা ব্যক্তিগত জিন্দগিতে যত খারাপ কাজ করতো কিন্তু ইসলামের পক্ষ হইয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ তারা কি ছিল ঠিক ছিল